আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আপনারা বাংলা পিস টিভি থেকে ইসলামী আলোচনা দেখছেন ও শুনছেন আশা করি উপকৃত হবেন ইসলামের রোজি রুটি হালাল হারাম এবং ইসলামী অর্থনৈতিক বিষয়ক বিভিন্ন আলোচনা আপনারা শুনলেন আশা করি তার দ্বারা আপনারা উপকৃত হচ্ছেন হয়েছেন এবং হবেন এই কামনা রেখে আজকের আলোচনা শুরু শুরু করছি সেটা হলো যে আল্লাহর সুক্রিয়ায় জ্ঞাপন করলে পরে আল্লাহ তালা আমাদের রুজি বৃদ্ধি করে দেন আমরা সবসময় চাই যে আমাদের রুজিতে বরকত হোক সবসময় চাই যে আমাদের রুজি বেশি হোক আর আধ্যাত্মিক একটা কারণ হল যে আপনি আল্লাহর সুক্রিয়া যথাক্রমে যথে করবেন তাহলে আল্লাহ আল্লাহতালা আমাদের রুজি বর্ধন করবেন এ কথা বলছিলাম আল্লাহ তালা আমাদেরকে আদেশ দিয়েছেন ফাজকুর কোমস কুরা তাকফোরণ তোমরা আমাকে স্মরণ করলে আমরা তোমাদেরকে স্মরণ করব। আর আমার সুক্রিয়া জ্ঞাপন করো এবং আমার না শুক্রিয় করো না আমার কৃতজ্ঞতা আদায় করো কৃতজ্ঞতা করো না আল্লাহ তালা এই আদেশ দিয়ে অন্য এক জায়গায় বলছেন ফাঁকুলু মিম্মা ফিল আর দুই হালাল তোমরা পৃথিবীর বুকে যা আছে তা হালাল এবং পবিত্র রুজি ভক্ষণ করো তার মানে এই পৃথিবীতে হারাম রুজিও রাখা আছে আমি তোমাদের পরীক্ষার জন্য হারাম রুজিও দিয়েছি বলা হয়েছে এই এই জিনিস হারাম সুতরাং সে হারাম রুজি ভক্ষণ করো না পৃথিবীর বুকে যা হালাল আছে পবিত্র আছে সেই রুজি ভক্ষণ করো ওয়াস্কুর নিয়মাত আর আল্লাহর নিয়ামতের সুক্রিয়া জ্ঞাপন করো আল্লাহ যে নিয়ামত দিয়েছেন কত নিয়ামত দিয়েছেন আমাদের মাঝে ওয়াইনতা আল্লাহর নিয়ামত যদি গণনা করতে চাও গণনা করে শেষ করতে পারবে না তুকাজিবান আল্লাহর কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করো হে যে ইনসানের দল বলতে পারো আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করো কোনো উপায় নেই সে অস্বীকার করার সুতরাং আল্লাহর নিয়ামত হচ্ছে অগণিত আল্লাহর নিয়ামতের সুক্রিয়া করো ইনকুন তুমি ইয়াহুতা যদি তোমরা একমাত্র তারই ইবাদত করে থাকো তাহলে আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করো আল্লাহ একথা বলেছেন যে যে ব্যক্তি সুক্রিয়া আদায় করবে আমি তার বদলা দেব ওয়াসীর একশো পঁয়তাল্লিশ যারা শুক্র গুজার যারা বান্দা তাদেরকে আমি বদলা দেবো তাদেরকে আমি বিনিময় দান করব এবং তাদেরকে পুরস্কার দান করব সুক্রিয়া করার বিনিময়ে আল্লাহ তালা আলে দাউদকে সম্বোধন করে বলছেন এ আলা হে দাউদের বংশধর তোমরা আল্লাহর কৃতজ্ঞতা করো আল্লাহরিয়া আদায় করো ওয়া কালী লুম আমার বান্দাদের মধ্যে শুকুর গোজার বান্দা খুব অল্প আল্লাহ বলছেন যে আমার বান্দারা দুনিয়ার বুকে আমার নিয়ামত ভক্ষণ করছে অথচ আমার সুক্রিয়া আদায় করছে না যারা সুক্রিয়া আদায় করে এমন শ্রেণীর মানুষ হচ্ছে অল্প এ কথা ইবলিশও বলেছিল যখন তাকে বিতাড়িত করা হয় যখন তাকে রাজিম করা হয় তখন ইবলিশ বলেছিল যে আল্লাহ তুমি আমাকে আজ এইভাবে মালন করে তাড়িয়ে দিলে আমি তোমার বান্দার পিছন ছাড়বো না শেষকালে দেখবে যে তোমার শুক্র গোজার বান্দা সামান্য থাকবে তো আল্লাহ বলেছিলেন সে তো হবেই মোখলাসীন যারা এবং যারা খাস বান্দা আল্লাহর খালেস বান্দা যারা মোমেন বান্দা হবে তাদেরকে ইবলিশদিন ভষ্ট করতে পারবে না সুতরাং ভ্রষ্ট করার পেছনে ইবলিস আছে ইবলিস চাই যাতে আমরা সুক্রিয়া আদায় না করি কিন্তু মুমিন বান্দারা ঠিকমতো সুক্রিয়া আদায় করে যায় আলে দাউদ তোমরা সুক্রিয়া আদায় করো যেহেতু আমার বান্দাদের মধ্যে শুকুর গোজার বান্দা কম সাবা আল্লাহ তালা তেরো নম্বর আয়াতে কথা বলেছেন তার মানে আমাদেরকেও ইঙ্গিত রয়েছে তোমরা সুক্রিয়া আদায় করো আল্লাহ তালার আর সুক্রিয়ার বদলা নিশ্চয়ই পাবে আল্লাহ তাআলা বলেন বল হুওয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমাস সামআ ওয়াল আবসার সেই আল্লাহ যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য এবং তৈরি করেছেন তোমাদের জন্য শ্রবণ শক্তি কান আবসার দৃষ্টি শক্তি বা চোখ ওয়াল আল্লাহ তাআলা সমস্ত দেহই সৃষ্টি সমস্ত সৃষ্টিই আল্লাহ তাআলা তবুও বিশেষভাবে উল্লেখ করা হচ্ছে দেখো তোমাদের বড় বড় নিয়ামত তোমাদের শোভন শক্তি যদি তোমরা কালা হয়ে যাও শুনতে না পাও তাহলে বুঝতে পারবে আল্লাহর নিয়ামতের কদর কী যদি তোমরা অন্ধ হয়ে যাও দেখতে না পাও তাহলেই বুঝতে পারবে যে আল্লাহর নিয়ামতের চোখের কদর কী আর হৃদয় হৃদয় হচ্ছে মানুষ হৃদয় দিয়েই হচ্ছে হৃদয়বান এবং অন্যান্য জন্তু থেকে অন্যান্য জীব থেকে সে সম্মানীয় কেন তার ভিতরে হৃদয় আছে আর হৃদয় দিয়ে সে বোঝে আর তার জ্ঞান করে আর জ্ঞান করার ফলে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জীব আল্লাহ বলছেন ওমান যে ব্যক্তি সুক্রিয়া আদায় করবে সে আসলে নিজের জন্য করবে নিজের লাভের জন্য করবে ওমান আর যে ব্যক্তি না সুকরি করবে কৃতজ্ঞতা স্বীকার না করে কৃতজ্ঞতা করবে তাহলে আমার রব হচ্ছেন অভাব এবং সম্মানিত আল্লাহ তালা কোনো পর্বা নেই আমরা যদি সুক্রিয়া আদায় না করি এটা শুধু মোমিনের জন্য যখনই তার কাছে কোনো বিপদ আপদ আসে আর সে ধৈর্য ধারণ করে ফলে তার জন্য তা মঙ্গলময় আর যদি তার কোন দুঃখ এলেও মঙ্গল সুখ এলেও মঙ্গল সুক্রিয়া জ্ঞাপন করলে মঙ্গল হয় সেটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসাল্লাম বলেছেন আমরা অনেক সময়ে মানুষের কাছে উপকৃত হই সুক্রিয়া মানুষের করতে হয় যেমন আল্লাহর সুক্রিয়া আদায় করতে হয় তেমনি মানুষের সুক্রিয়া আদায় করতে হয় তাও যখন আমরা সুক্রিয়া আদায় করব মানুষের মাঝে মানুষের অসিলায় উপকৃত হলে প্রথমে কার আদায় করতে হবে মানুষে আল্লাহর শুক্রিয়া তো বটেই আল্লাহ তালা এই মানুষের মাধ্যমে আমাকে রুজি দিচ্ছেন আল্লাহ তালা এই মানুষের মাধ্যমে আমি আজ রুজি পাচ্ছি অতএব সেই মানুষের সুক্রিয়া আদায় করা দরকার নচেত আল্লাহর শুক্রিয়া কেবল আদায় করলে পরে আল্লাহর শুক্রিয়া আদায় হবে না যেহেতু রসুল্লাহ বলছেন মাল্লামিল্লা যে মানুষের সুক্রিয়া আদায় করে না সে তার আল্লাহর আদায় হয় না মানুষের সুক্রিয়া আদায় করতে হবে যার কাছে আপনি কৃতজ্ঞ তার কৃতজ্ঞতা স্বীকার করতে হবে তারপর আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে আর একসাথে যদি আপনি মানুষের সুক্রিয়া আদায় না করেন তাহলে পরে আল্লাহর সুক্রিয়া আদায় হবে না সুক্রিয়া কিভাবে আদায় হবে সে কথা আপনারা শুনে থাকবেন যে প্রথমত স্বীকার করতে হবে যে এই নিয়ামত আল্লাহর কাছ থেকে আমি পেয়েছি এ নয় যে আমি যোগ্যতার বলে কামিয়েছি কারণের মতো কথা বলা যাবে না যে আমি নিজের যোগ্যতার বলে কামিয়েছি কিংবা আমি যোগ্য ছিলাম বলেই আল্লাহ আমাকে দিয়েছেন আমি আল্লাহর অলি আমি আল্লাহর মোত্তাকি বলে আল্লাহ আমাকে দিয়েছেন এই ভিতরে ভেতরে অহংকার থাকলে হবে না স্বীকার করতে হবে যে যে নিয়ামত পেয়েছি আমি কার কাছ থেকে পেয়েছি আল্লাহর কাছ থেকে পেয়েছি নম্বর দুই আল্লাহর প্রশংসা করতে হবে এবং তা বয়ান করতে হবে আল্লা আছে তোমার করতে হবে কি প্রশংসার সাথে আল্লাহ ছিল না জমি জায়গায় হয়েছে আমি গরিবের ছেলে ছিলাম আল্লাহ তালা আমাকে খুব দিয়েছেন এই যে মানুষের সঙ্গে যখন বলবেন আল্লাহর প্রশংসা হবে আল্লাহ এটাকে পছন্দ করেন আল্লাহ তালা নিজের প্রশংসা নিজে করেছেন এবং নিজের প্রশংসা বান্দা করুক সেটা পছন্দ করেছেন এই জন্য আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশ হন প্রশংসার সাথে যখন আপনি আল্লাহর নিয়ামতের কথা মানুষের কাছে বলবেন এটা হবে সুক্রিয়া আদায় আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এই দিয়েছেন আল্লাহ আমাকে ওই দিয়েছেন এই কথা বলবেন কিন্তু এটা আবার গর্বে পরিণত হতে পারে যখন গর্ব করবেন হ্যাঁ আজ আমার চিন্তা কি আমার পাঁচখানা গাড়ি আছে দুখানা বিল্ডিং আছে আমার এই আছে সে আছে এটা গর্ব না এটা এ উদ্দেশ্য না আপনি মানুষের কাছে বলছেন সেটা গর্ব করে না মানুষের কাছে বলুন আল্লাহর প্রশংসা স্বরূপ সেটা হবে আল্লাহর সুক্রিয়া জ্ঞাপন নম্বর 3 আপনি আল্লাহর প্রতি বিনয়ী হবেন যে আপনাকে নিয়ামত দিয়েছে যে আপনাকে ধন দিয়েছে যে আপনাকে রুজি দিয়েছে তার প্রতি আপনি বিনয়ী হবেন তার মানে অহংকারী হবেন না তার প্রতি বিনয় প্রকাশ করবেন কারণ প্রত্যেক দানই প্রতিদানই প্রতিদান চায় আপনি যদি আমাকে কিছু দান করেন আমি আপনার প্রতি অহংকার প্রদর্শন করতে পারি না আমি আপনার কাছে ছোটো হবো আমি আপনার কাছে বিনয়ী হব যেহেতু আপনি আমাকে দান দিয়েছেন এটাই হচ্ছে নীতি দুনিয়ার নীতি তেমনি আল্লাহ আল্লাহতালার কাছ থেকে নিয়ামত এবং সব নিয়ামতই আল্লাহর দেওয়া সুতরাং আল্লাহর কাছে বেকার নম্বর চার যে আপনাকে দিয়েছে তার প্রতি আপনি ভালোবাসা রাখবেন কারণ সে ভালোবাসে বলে আপনাকে দিয়েছে সুতরাং সেই ভালোবাসার বিনিময়ে আপনি তাকে ভালোবাসবেন যে আপনাকে দিয়েছে সুতরাং আল্লাহর প্রতি আল্লাহর নিয়ামত যখন আপনার ওপরে আছে তখন আপনি এই নিয়ামতের সুক্রিয়া স্বরূপ আপনি তাকে ভালোবাসবেন কাকে যিনি নিয়ামতদাতা মহান আল্লাহকে আপনি ভালোবাসবেন আর ভালোবাসবেন শুধু ভালোবাসা মুখে হয় না ভালোবাসা কোথায় হয় ভালোবাসার তিনটে বস্তু সমষ্টির নাম যেমন ইমান আপনার অন্তরে থাকবে ভালোবাসা আপনার মুখে থাকবে ভালোবাসা আর আপনার কাজেও থাকবে ভালোবাসা না শুধু মুখে ভালোবাসি ভালোবাসি আই লাভ ইউ বললে হয় না কি করতে হয় কাজে দেখাতে হয় যে আমি তোমাকে ভালোবাসি আল্লাহ তালাকে যে ভালোবাসেন তা আপনাকে কাজ করে দেখাতে হবে অতি ভালোবাসা থাকা দরকার আল্লাহর প্রতি যেহেতু আপনি আল্লাহর নিয়ামত ভোগ করছেন পাঁচ নম্বর হলো যে যে নিয়ামত আপনি পেয়েছেন আল্লাহ তালা আপনাকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতকে তার সন্তুষ্টির পথে ব্যয় করতে হবে তবে সুক্রিয়া জ্ঞাপন হবে যে নিয়ামত আপনি আমাকে দিয়েছেন আমি আপনার পছন্দ মতো জায়গায় সেই জিনিসটা ব্যয় করব। আপনি আমাকে একটা টেপ দিয়েছেন আপনি মানে মাশাল পর মানুষ গান বাজনা পছন্দ করেন না আর আমি সেই টেপ নিয়ে গান বাজনা বাজাতে লাগলাম আপনি যদি দেখেন যে আমি গান বাজনা বাজাচ্ছি অথচ টেপটা আপনার দেওয়া তাহলে আপনি কি সেটা পছন্দ করবেন না আপনাকে ভালো লাগবে একে ভালো লাগবে যে আপনি আমাকে টেপটা দিয়েছেন সেই টেপটা আমি আপনার অসন্তুষ্টি ছাড়াই ব্যবহার করছি আপনি যা পছন্দ করেন তাতে ব্যবহার করছি এটাতে সুক্রিয়া জ্ঞাপন হয় না এটাতে না শুক্রিয়া হয় প্রিয় দর্শক মন্ডলী সামান্য বিরতির পর আবার কিছু বো কাছে থাকুন সাথে থাকুন দর্শক মণ্ডলী যে কথা বলছিলাম তা হলো যে আল্লাহর সুক্রিয়া আদায় করতে হবে এবং তার শুক্রিয়া এই পাঁচভাবে আদায় হয় যদি আমরা এই পাঁচটি রকমভাবে আদায় করতে না পারি তাহলে আল্লাহর সুক্রিয়া জ্ঞাপন হবে না আর আল্লাহর ঠিক মতো সুক্রিয়া জ্ঞাপন না হলে পড়ে। আল্লাহর দেওয়া নিয়ামতকে তার সন্তুষ্টি পথে ব্যয় করতে না পারলে সুক্রিয়া হবে না আর তার ফলে সুক্রিয়া ঠিক মতো না হলে বুঝতেই পাচ্ছেন যে শুক্রের বিনিময় আমরা পাব না আল্লাহ শুক্রিয়া আদায় করলে যে নেয়ামত আসে আল্লাহতালা আমাদেরকে যে রুজি দান করেন বা আমাদের রুজিতে বৃদ্ধি দান করেন সেটা হবে না তখন আমাদের শুক্রিয়ার কোনো লাভ হবে না যে শুক্রিয়া আমরা এই পাঁচভাবে আদায় করতে না পারি তাহলে শুক্রিয়া জ্ঞাপন করার জন্য আল্লাহ আল্লাহতালার কাছে দোয়াও করতে হয় অনেক মানুষ আছে যারা নিয়ামত ভোগ করে কিন্তু অপরের শুক্রিয়া জ্ঞাপন করতে পারে না সে অভ্যাসটা তাদের নেয় এই জন্য আল্লাহ তালারও সুক্রিয়া আদায় করতে পারে না এই জন্যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম সাহাবেদিরকে দোয়া শিখিয়েছেন যে তোমরা এই দোয়া নামাজের পশ্চাতে বলো নামাজের পশ্চাতে বলো আল্লাহ আল্লাহ জিক্রি কাওয়া শুক্রিকাওয়া হুসনে ইবাদাতে। ইয় আল্লাহ তুমি আমাকে তোমার জিকির করার জন্য সহযোগিতা করো আর তোমার সুক্রিয়া আদায় করার সহযোগিতা করো আর তোমার ভালো ইবাদত করার জন্য আমাকে সাহায্য করো একটি সুন্দর দোয়া নামাজের নামাজের পশ্চাতে বলতে হয় বিশেষ করে সালাম ফিরার আগে যদি আপনি বলেন যে আপনি বলেন সেই মাসুরা সাথে আপনি এই দোয়াটাও পড়েন আলা আল্লাহা ওয়া সুক্রিকা হুসনে ইবাদেক তাহলে আল্লাহিক লাভ হবে যে আপনি তার সুক্রিয়া আদায় করতে পারছেন তার নিয়ামতের ওপরে জেনে রাখবেন সুক্রিয়া যদি আদায় না করা হয় তো মানুষের মাঝেও বহু অসন্তুষ্টি দেখা দেয় বিশেষ করে আমরা একটি ঘটনা উল্লেখ করব। ইব্রাহিম আলাহি সালামের ঘটনা যে ঘটনায় রয়েছে জিবে ইব্রাহিম আল্লাহ ইসলাম একজন মহিলাকে না শুকুর হওয়ার জন্য তাকে বিদায় করেছিলেন কিভাবে ইব্রাহিম আলাহি ইসাল্লাম যখন তার স্ত্রী হাজার এবং ইসমাইল কচি বাচ্চাকে কাবা শরীফের পাশে একটা বড় গাছের নিচে রেখে গেলেন এক থলি বা এক ডালি খেজুর আর একমশক পানি সেই পানি শেষ হয়ে গেল খেজুর শেষ হয়ে গেল তারপরে সাফা মারোয়া জমজম ইত্যাদি হলো তারপরে ইসমাইল ইসলাম বড়ো হলেন ধীরে ধীরে যখন যুবক হলেন বিবাহিত হলেন বিবাহ করলেন তারপরে ইব্রাহিম আলহিমাম একবার সাক্ষাৎ করতে এলেন যে সময় তিনি সাক্ষাৎ করতে এলেন তখন ইসমাইলের আম্মা মারা গেছেন ইসমাইলের স্ত্রী আছে বাড়িতে আর ইসমাইল গেছেন শিকার করতে ইব্রাহিম আলাহিসালাম এলেন তখন ছেলে ঘরে নেই দেখলেন এক মহিলা আছে বললেন তুমি কে ইসমাইলের স্ত্রী বললেন আমি অমুক তো বললেন যে তোমরা এখানে কেমনভাবে আছো তো বললেন খুব কষ্টে আছি খুব কষ্টে আছি আমাদের দিনপাত এখানে ভালোভাবে চলে না আমরা বড় কষ্টে আছি তখন ইব্রাহিম আলাইসালাম বললেন তোমার স্বামী এলে বলো যেন সে তার দরজার চৌকাট পাল্টে দেয় তারপরে তিনি চলে গেলেন সন্ধ্যার দিকে ইসমাইল আল্লাহাম ফিরে এলেন তখন স্ত্রী ঘটনা খুলে বললেন যে এই রকম এক মুরুব্বী এসেছিলেন তারপরে কি হলো তারপর তিনি জিজ্ঞেস করলেন যে আমাদের খাবার কি। তো বললাম পানিয়ার গোস্ত কেমন চলছে তোমাদের বলছে খুব কষ্টে দিনপাত হচ্ছে আমি বললাম আমার খুব কষ্টে দিনপাত হচ্ছে আর কি বললেন স্ত্রী বললেন যে তিনি বললেন যেন আপনি আপনার দরজার চৌকাট বদলে দেন ইসমাইল আলি ইসলাম বুঝে গেলেন এবং বললেন উনি আমার পিতা তিনি আমাকে বলেছেন যেন আমি তোমাকে তালাক দিই সুতরাং ইল হাকি বে আহলেক তুমি তোমার মায়ের বাড়ি চলে যাও ইব্রাহিম আলি ইসলাম নিজে যে কথা বললেন সে কথার কোনো জাচ বিচার মানে পরখ না করে বিচার না করে ইসমাইলা ইসলাম তালাক দিয়ে দিলেন কারণ তিনি জানেন ইব্রাহিম হচ্ছেন নবী আর তিনি যা কিছু জানছেন যা কিছু করছেন ওই মাধ্যমে অতএব তিনি যখন দরজা চৌকাট বদলে দিতে বলেছেন তার মানেই হলো স্ত্রীকে তালাক দিতে বলেছেন দেখছেন স্ত্রী হলো দরজা চৌকাট যে দরজা আপনার সংসারে চলে সেই দরজা চৌকাট হলো স্ত্রী স্ত্রীকে মজবুত হতে হয় না হয় সংসারে দরজা হ্যাঁ খোলা হয়ে যায় যাই হোক তো দরজা চৌকাঠ বদলে দিতে বললেন তারপরে আবার কিছুদিন পর ইসমাইল ইসলাম আবার বিবাহ করলেন ইব্রাহিম আসলাম কিছুদিন পর এলে পরে আবার ইসমাইল ছিলেন না বাড়িতে শিকারে গেছিলেন ইব্রাহিম আসলাম তার স্ত্রীর সঙ্গে কথা বললেন তো এই রকম কেমন কি ব্যাপার তোমরা কেমন আছো তখন সেই স্ত্রী তিনি বললেন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি তোমাদের খাবার কি তো বললেন আমাদের খাবার ঘোষ তার পানি ইব্রাহিম আসলাম দোয়া করলেন হে আল্লাহ এদের গোস পানিতে বরকত দাও তারপরে বললেন যে তোমার স্বামীকে বলো যেন সে তার দরজাত চৌকাট বহাল রাখে ইব্রাহিম ফিরে গেলেন ইসমাইল ইসলাম সন্ধ্যার দিকে ফিরে এলে স্ত্রী ঘটনা খুলে বললেন এক মুরব্বী এসেছিলেন তিনি আমাদের অবস্থা সম্পর্কে জানতে চাইলেন আমি বললাম আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো অবস্থায় আছি আর খাবার সম্পর্কে জিজ্ঞাসা করলেন গোস্ত পানি গোস্ত পানির ব্যাপার যে বরকত হয় সেই দোয়া দিলেন আর এ কথা বললেন যেন আপনি আপনার দরজাত চৌকাট বহাল রাখে। স্মাই আল্লাহিসাম আবার বুঝে গেলেন তিনি বলেন উনি আমার পিতা তিনি আমাকে বলে গেছেন যেন আমি তোমাকে আমার স্ত্রীরূপে বহাল রাখি এখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো ইব্রাহিম আলাহিসালাম প্রথম স্ত্রীকে বাদ দিলেন কেন তার মধ্যে না সুক্রি অনুভব করলেন আর স্ত্রী যে যা খাচ্ছে একই খাবার খাবার একই সেই স্ত্রীর কাছে সেটা কি হলো ভালো লাগলো না কষ্টে দিন যাপন করছি আর এই স্ত্রী বললেন যেন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবে দিন যাপন করছি তাহলে শুক্রিয়া যে আদায় করলো সে একজন নবীর চোখে ভালো হলো তাই না আর যে অকৃতজ্ঞ হলো একজন নবীর চোখে সে খারাপ হলো নিশ্চয়ই না শুক্রি যে করবে সে কারো চোখেই ভালো হবে না আপনি যদি আপনি কাউকে দান করেন বা আপনি কারো উপকার করেন সে যদি আপনার কৃতজ্ঞতা না করে তাহলে নিশ্চয়ই আপনি তাকে পছন্দ করবেন না ইব্রাহিম ইসলামের ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে আমাদেরকে শুকুর গোজার হতে হবে আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে এমনই একটা ঘটনা আপনারা শুনেছেন নিশ্চয়ই বাণী ইসরায়েলের যুগে তিনটে লোক ছিল এক ছিল কুষ্ঠব্যাধিওয়ালা আর এক ছিল টেকো আর এক ছিল অন্ধ আল্লাহ আল্লাহতলা ইচ্ছা করলেন যে তিনজনকে পরীক্ষা করা হবে তিনজনকে পরীক্ষা করার জন্য ফেরেস্তা পাঠালেন প্রথমে যার কুষ্ঠব্যাধি তার কাছে এসে ফেরিস্তা বললেন যে তুমি কি চাও তো সে বলল যে আমি বুঝতেই পাচ্ছেন লোকে আমাকে ঘৃণা করে আমার কুষ্ঠব্যাধি ইত্যাদি ঠিক আছে আল্লাহর কাছে দোয়া করি যেন তোমার এই রোগ ভালো হয়ে যায় তারপরে বললেন তোমার কাছে কোন মাল পছন্দ তো বলল আমার কাছে উঠ পছন্দ বল ঠিক আছে তোমাকে একটা উঠিনি দিচ্ছি সেখান থেকে তোমার বারবার হবে এইভাবে টেকোর কাছে গেলেন টেকোকে জিজ্ঞাসা করা হলো তুমি কী চাও বলে আমি তো এই চাই যে আমার হ্যাঁ লোকে আমাকে টেকো বলে আমার মাথার চুল নেই আমার মাথায় চুল হবে সুন্দর চুল হবে সুন্দর আমার চেহারা হবে লোকে আমাকে পছন্দ করবে আমি এটাই চাই বল ঠিক আছে আল্লাহর কাছে দোয়া করে যেন তোমার মাথা চুল হয়ে যায় এবং তুমি ভালো হয়ে যাও ভালো হয়ে গেল। তোমার কাছে সব থেকে উত্তম মাল কি সে বলল গরু বল ঠিক আছে তোমারটা একটা গাভি দেওয়া হচ্ছে সেই গাভি নিয়ে তুমি সুখী হাও তোমার বার বারন্ত হোক তারপরে ফেরেস্তা অন্ধের কাছে গেলেন অন্ধকে গিয়ে জিজ্ঞাসা করছেন যে কি ব্যাপার তুমি কি চাও বলে আমি চাই আমার দৃষ্টি ফিরে পাই তারপরে তোমার কাছে উত্তম মাল কি তো অন্ধ বলল আমার কাছে উত্তম মাল ছাগল তাকে আদি ছাগল দেওয়া হলো বলে আল্লাহ তোমার বার বারান্তি সবারই মাল বাড়তে লাগলো সবারই মাল অনেক মাল হল আল্লাহ তালা পরীক্ষার জন্য আবার ফেস থেকে পাঠালেন প্রথমের কাছে গিয়ে বললেন যে আমার এই ব্যাপার আমি একটা অসুবিধায় পড়েছি তোমার একটা উঠ হলে আমি আমার বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারি তোমার মাল ছিল না যে আল্লাহ তোমাকে মাল দিয়েছেন সেই মাল হতে আমি একটা চাচ্ছি তখন সে বলছে কি এ মাল আমি নিজের বাপদাদার ওয়ারে সূত্রে পেয়েছি এ মাল আমি নিজে করেছি আমার বাপদাদার ওয়ারে সূত্রে পেয়েছি তো আমাকে একটা দাও না না না দেওয়া না হক অনেক আছে অনেক লোক দেওয়ার আছে দিল না তারপরে ফেরেস্তা বললেন তুমি যেমন ছিলে তেমনি হয়ে যাও তুমি ছিলে কুষ্ঠব্যাধি রোগ তোমার চামড়া খারাপ ছিল ইত্যাদি ইত্যাদি ফরে আগের মতোই হয়ে গেল। দ্বিতীয় ব্যক্তিকে টেকো তার কাছেও গেল সেও পরীক্ষায় ফেল করলো সেও বললো না আমি বাপদাদার সূত্রে পেয়েছি মাল আমি নিজে করেছি এসব মাল বল না তুমি দেখো তুমি এরকম ছিলে আল্লাহ তোমাকে চুল ফিরিয়ে দিয়েছে আল্লাহ তালা শুক্রিয়া জ্ঞাপন করো বা তুমি আমাকে কিছু দান করো তো সে বললো না এ দান আমি করব না দানের অনেক লোক আছে আমার অনেক অধিকার আছে সে অধিকার আমার আদায় করতে হবে তৃতীয় ব্যক্তি অন্ধ পরীক্ষায় পাস করলো সে বললো ভাই সত্যি আমি অন্ধ ছিলাম আল্লাহ আমাকে চোখ দিয়েছেন আর এই সমস্ত মাল আমি একজনের দুয়াতে আমি পেয়েছি যত দরকার হয় তুমি সব নিয়ে যাও ফলে আল্লাহ তালা তার মালকে বহাল রাখলেন তার মাল থেকে গেল পরীক্ষায় পাস করলেন সুক্রিয়া আদায় করার ফলে এই অন্ধ পাশ করে গেল আর বাকি দুজনে ফেল হয়ে গেল। আমার বলার উদ্দেশ্য ছিল যে সুক্রিয়া যদি আদায় করা হয় তো আমাদের মাল বহাল থাকবে আমাদের মাল ধ্বংস হবে না বরং সেই মালে বৃদ্ধি দান করবে না আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যেন আমরা আল্লাহ যথার্থভাবে সুক্রিয়া আদায় করতে পারি এবং আমরা আমাদের নিয়ামত বর্ধন করতে পারি আল্লাহ আমিন বাকি কিছু সময় আছে যদি আপনাদের প্রশ্ন থাকে তাহলে করতে পারেন আসসালামাইকুম আসসালাম এর আগের পর্বে আপনি বলেছিলেন আত্মীয়তা রক্ষার ব্যাপারে তো আমরা জানি যে একজন মুসলিম ভাই আরেকজন মুসলিম ভাইয়ের ওপর তিন দিন কথা না বলা অবস্থায় যেতে অতিবাহিত না করে তো সমাজে বা পরিবারে অনেকে এমন আছেন যারা একজন অপরজনকে তাচ্ছিল্য করে বাঁকাভাবে কথা বলে বাঁকাভাবে দেখে তাহলে একজন মমিন ভাই অন্যজনকে কিভাবে এই শর্তটা পালন করবে যদি তাকে এইভাবে দেখা হয় মোমিন মুমিনের ভাই সবসময় চেষ্টা রাখতে হবে যে সেই ভ্রাতৃত্ব যাদের বজায় থাকে বাইনা হচ্ছে ভাই ভাই তোমাদের ভাতৃত্বের সংশোধন করো সবসময় চেষ্টায় থাকতে হবে যাতে করে আমার ভাইয়ের সাথে কোনো রকম এই শ্রেণীর কাটাকাটি ছাড়াছাড়ি না হয়ে থাকে যাতে করে আমরা এক অপরকে ঘৃণা করি মুমিনের উচিত একজন মুমেন অপর মুমেনকে ঘৃণা করবে না লাখ রোহু তাকে ঘৃণা করবে না ওয়ালাই হজিল ওহু তাকে অসহায় অবস্থায় ছাড়বে না মোমেন মোমিনের জন্য একটা বিল্ডিংয়ের মতো সারা বিল্ডিংয়ের যেমন এক একটা ইট জোড়া থাকে তেমনি মোমেন মোমিনের সঙ্গে জোড়া থাকবে মোমেন মোমিনের কাছে আয়না স্বরূপ মোমেন মোমিনের জন্য একটি দেহের মতো যে দেহের সমস্ত অঙ্গ একই দেহে সংযুক্ত এবং একটি অঙ্গ ব্যথিত হলে অন্য অঙ্গ তার ব্যথা অনুভব করে এবং তার সেই ব্যথার সাথে সারা দেহটাই জ্বর এবং জাগরণে শরিক হয় সুতরাং এই অবস্থা হবে মোমেনের কিন্তু যে সমাজে একজন অপরজনকে তুচ্ছ করে তাচ্ছিল্য করে ঘৃণা করে এই রকম অবস্থায় সেই সমাজের অবস্থা নিশ্চয়ই ভালো থাকতে পারে না সেই সমাজ ভেঙে পড়ে সেই সমাজ দুর্দশাগ্রস্ত হয় এবং সেই সমাজ চরিত্রহীন অবস্থায় থাকলে পড়ে তার চরিত্র না থাকলে পরে আর সুন্দর চরিত্র হলো যে আপোষের ব্যবহার ভালো থাকবে সুন্দর ব্যবহার যখন আপনি যেমন নিজের জন্য পছন্দ করেন তেমনি আপনার ভাইয়ের জন্য পছন্দ করবেন সুতরাং এইভাবে আমাদেরকে সমাজে চলতে হবে মুসলিম সমাজ গড়ে উঠবে সুন্দরভাবে এবং মুসলিম সমাজে সহানুভূতি সম্পন্ন ব্যবহার আমরা দেখতে পাবো আল্লাহ আমাদেরকে তৌফিক দেন ওসল্লাহ নবীন মোহাম্মদ ওয়াল আলহি ওসাহবি আজমাইন ওসালাম আলাইকুম রহমতুল্লাহি